السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين أضاء قلوب أوليائه بالهداء واليقين والصلاة والسلام على المبعث فينا رحمة للعالمين عليه وعلى آله وأصحابه وأزواجه وضرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك যে প্রে যে দেশে যেখানে বসে পৃথিবী জানাচ্ছি বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের জীবনে রসুল সাল সিরাতে রসুল সাল আলী ওসাল্লামের জন্ম বেড়ে ওঠা জন্মের আগে পৃথিবীতে তার পূর্বপুরুষ তিনি যাদের উত্তরাধিকার তাদের অবদান এবং তাদের সরাফত এবং হা এগুলো জেনে জেনে আমাদের নিজেদের মধ্যে নিজেদের উত্তরাধিকার তৈরি করার জন্য এমন সরাফত বিনির্মাণের আহ্বান জানাচ্ছি বন্ধু আমাদের এই আয়োজনে রব্বুর আলমিন আমাদের সকলকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ জন্ম নিয়েছেন যে বংশে যে বংশের ধারায় ওই বংশের বাস্তবতায় তিনি দুই কুরবানির সন্তান ইবনুজাবি হাই এর একটি কোরবানি হলেন ইব্রাহিম আলী সালাম কর্তিক তার পুত্র ইসমাইল আলী সাল্লামকে কোরবানি দেওয়ার ঘটনা আর যে ঘটনা স্বয়ং করিমের একশো থেকে একশো দশ নাম আলমের উল্লেখ করেছেন আর দ্বিতীয় কোরবানির ঘটনা হল ডাইরেক্ট মোহাম্মদের পিতা যার ঔরস থেকে পৃথিবীতে এসেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহম আবদুল মুতালিবের পুত্র আবদুল্লাহ ওই আব্দুল্লার আল্লাহর জন্য কোরবানি হওয়ার ঘটনা আবদুল মুতালিব তারই পরমপ্রিয় পুত্রকে কোরবানি করতে মান্ন করেছিলেন তবেহা এই মাননত আবদুল্লাহকে কোরবানি করার মাধ্যমে বাস্তবায়িত না করে এর ফিদিয়া হিসেবে একশত উঠ কুরবানি করেছিলেন আর ওই ঘটনার শ্রদ্ধায় ওই ঘটনার স্মারক হিসেবে যেমন আরবের তৎকালীন সময়ে রক্তমূল্য দশটি উট থেকে এক শতটি উঠে উন্নীত হয়েছিল আজও ইসলামী শরীয়তে একজন মানুষের রক্তমূল্য এক শতটা উঠের দাম এটা অনন্তকাল পর্যন্ত থাকবে বন্ধুগণ মোহাম্মদ সাল আলী ওসাল্লাম দুই কোরবানির সন্তান দুই কোরবানির বংশধারা থেকে পৃথিবীতে এসেছেন তিনি তাই দুনিয়ার মুহ পাটটি আকাঙ্ক্ষা অথবা দুনিয়ার রাজত্বের লিপসা তাকে পেয়ে বসেনি বরং তিনি সবাইকে দিয়েছেন উজার হস্তে কেউ তার হাত থেকে খালি হাতে ফিরে যায় বরং রব্বুল আলমী তাকে যত নিয়ামত দিয়েছেন তিনি তত মানুষকে বিলিয়েছেন অন্যের সেবা অন্যের কল্যাণ করেছেন হা প্রয়োজনে নিজে বেদনা সহ্য করে নিয়ে কষ্ট হজম করে নিয়ে বন্ধুক ইব্রাহিম আলী ইসাল্লাম বিবাহিত পুত্র ইসমাইল আলীহাসাল্লামের জিয়ারতে একদিন আসলেন এসে ঘরের দরজা নাগলেন ভিতর থেকে আওয়াজ হলো কে বাহির থেকে ইব্রাহিম আলিহাল্লাম বললেন আমি এক আগন্তক ঘরের মধ্যে কি ইসমাইল আছেন ভিতর থেকে প্রথম স্ত্রী বললেন না প্রশ্ন হলো বাহির থেকে কোথায় গিয়েছেন ভিতর থেকে ইসমাইল আলিহালামের প্রথম স্ত্রী বললেন তিনি শিকারে গিয়েছেন আগন্তক বৃদ্ধ প্রশ্ন করলেন কেমন আছো তোমরা স্ত্রী অভিযোগ করে বললেন না আমরা খুব ভালো নাই বড় কষ্টে আস আগন্তক বৃদ্ধ বললেন আমি চলে যাচ্ছি ঘরে ফিরে আসলে গৃহকর্তাকে বলবা তার দরজার চৌকাট্টা পরিবর্তন করে নিতে ইসমাইল আলী ইসালাম ফিরলেন বাড়িতে শিকার থেকে কারণ তিনি তো নবী তিনি অনুভব করলেন যে হয়তো তার পিতা এসেছিলেন ঐতিহাসিক বর্ণনা এইভাবেই এসেছে সত্য কথায়। ইব্রাহিম আলী হুইসালামের আগমনের বিষয়টি জানতে চেয়ে ইসমাইল আলী হিসাল তার প্রথম স্ত্রীকে প্রশ্ন করলেন কেউ কি এসেছিল আমার খুঁজে প্রথম হ্যাঁ এসেছিলেন একজন বৃদ্ধ তিনি আপনার খোঁজ করলেন আমি বললাম আপনি শিকারে বৃদ্ধ জিজ্ঞেস করলেন আমরা কেমন আছি এবং অন্য বড় কষ্টে আছি ইসমাঈল আলী হুইসালাম তখন প্রশ্ন করলেন বৃদ্ধ কি কোন নসিহত করেছেন তখন ইসমায়েল আলীহ ইসালামের প্রথম স্ত্রী বলল হা তিনি নসিহত করেছেন তিনি বলেছেন আপনাকে যাতে আমি বলি আপনি বাড়ি আসলে আপনার দরজার চৌকাতটা পরিবর্তন করতে ইসমায়েল আলী হিসাল বললেন তাহলে শোনো ওই আগন্তক বৃদ্ধ আমার পিতা ইব্রাহিম আলিহাল্লাম তিনি আমার সাক্ষাতে এসেছিলেন আর তিনি যে নসিহতটি করে গিয়েছেন ঘরের দরওয়াজার চৌকাতটা পালটাতে, দরওয়াজার চৌকাত মানে তুমি তোমার সাথে আমার আর সংসার হবে না তুমি তোমার আপন কাছে ফিরে যাও তোমাকে পরিবর্তন করতে বলেছেন আমি তোমাকে তালাক দিলাম দেখুন ইসমাইল আলী সাল্লাম রবীন্দিনের পূর্বপুরুষ হিসেবে বাছাই করেছেন যার বংশধারায় পৃথিবীতে জন্ম নীল মোহাম্মদ সাল্লিউলাম তিনি জবেহের সন্তান খালিউল্লা সন্তান কিন্তু তার ঔরস থেকে সন্তান গ্রহণ করে ওই বংশ ধারাবাহিকভাবে রক্ষা করতে উপযুক্ত ছিলেন না একজন নারী তাই তাকে পরিবর্তন করা হলো ইসমাইল আলীহ ইসালাম পরবর্তীতে বিয়ে করলেন সাইদা নাম নারীকে আসলে সৌভাগ্যভান সাঈদ মানে পুংলিঙ্গে পুরুষ আর সাইদা মানে ভাগ্যবতী কিছুদিন পরে ইব্রাহিম আলিহালাম আবার আসলেন খাবাঘরের আঙ্গিনায় নিজের রেখে যাওয়া কলিজার টুকরু সন্তানের যে আরতে এসে ঠিক পেলেন না তার পুত্রকে করা নালেন দরজার জিজ্ঞেস করলেন ভিতরে কি গৃহকর্তা আছে তিনি বললেন না গৃহকর্তা নেই আদবের সাথে সম্মানের সাথে আগন্তক বৃদ্ধের উত্তর দিলেন কথা বললেন আগন্তক বৃদ্ধ প্রশ্ন করলেন কেমন আস সাঈদা এই সৌভাগ্যবতী নারী বললেন আমার আলহামদুল্লাহ ভালো আছে আল্লাহ প্রশংসা করলেন এবং সর্বাবস্থায় নিজের অভিযোগ বাদ দিয়ে ভরসা করে তার প্রশংসা করে বলেন কি খাওদা ইসমাই আলী ওসাল্লামের পূর্ব পুরুষ হিসেবে মাতৃত্বের সম্মানে ভূষিত এই নারী বললেন আমরা খাই গুস্ত আর পানীয় ইব্রাহিম আলী সাল্লাম দোয়া করলেন আল্লাহ তাদের এই খাবার গুছত রুটি আর পানীয়তে তুমি বরকত দাও কবুল কর মোহাম্মদ করেছেন যদি ঘরে ওই সময় ইসমাইল আলীলামের ঘরে থাকতো আরো কোনো কৃষিজ উৎপাদিত ফসল গম বা জব আর উত্তরে সাহিদা আলি হাসালাম বলতেন ইব্রাহিম আলিহাসালামের দোয়াটা তার জন্য কবুল হয়ে যেত তারপর এই দোয়া করার পর বৃদ্ধ নসিহত করলেন যে ঘরে আসলে গৃহকর্তাকে বলবা দরজার চৌকাট্টা হেফাজতে যত্ন করে রাখতে এই বলে আগন্তক বৃদ্ধ চলে গেলেন ফিরে আসলেন শিকার শেষ করে ইসমাইল আলীহ সালাম তিনি জানতে চাইলেন কেউ কে এসেছিলেন আমার খুঁজে সাইদা। ভাগ্যবতী নারী বলেন হ্যাঁ এসেছিলেন সুদর্শন এক বৃদ্ধ পুরুষ তিনি জানতে চাইলেন আপনি কোথায় আমি বললাম আপনি শিকারে তিনি জানতে চাইলেন আমরা কেমন আছি আমি আল্লাহর প্রশংসা করে বলো আমরা ভালো আছি তিনি জানতে চাইলেন আমরা কি খাই আমরা খাবি খাবারের কথা বললাম তিনি দোয়া করলেন বরকতের জোরে ইসমাইন আলী ইসাল্লাম তিনি কেমন নসিহত করে গিয়েছেন তখন সাইদা। এই ভাগ্যভতী নারী বলেন হ্যাঁ তিনি নসিহত করেছেন এই আপনাকে ইসমাইল আলীব্রাহিম আলী ইসালাম আর দরজার চৌকাত মানে তুমি বলেছেন আমার পিতা যাতে তোমাকে হেফাজত করে সংরক্ষণ করে রাখে। কারণ ওই নারীর গর্বের বাস্তবতায় ইসমাল আলী বংশে তার ঔরস থেকেই পৃথিবীতে জন্ম নেবেন মোহাম্মদ সাল্লু এ পর্দা উলঙ্গ নষ্টা প্রষ্টার গর্ব থেকে তো পৃথিবীতে ভালো মানুষ জন্মায় না তাহলে শুনুন ওর আনালকেই তুলে ধরেছেন সেদিন তিনি রবুল আলমিনের কাছে দোয়া করেছিলেন ওর আনা করিমের একাত্তর নাম্বার সোরা পৃথিবীতে একটা কাফের কেউ তুমি বাঁচতে দিও না হোম যদি তুমি কাফেরদেরকে সুযোগ দাও অবকাশ দাও বন্ধুগণ ওর আনানি মেরবুল আলমিন কারণ এই পৃথিবীতে কোনো ভালো মানুষ দুষ্ট সভ্যতাহীন দুরাচারী ডাকাতের নসল থেকে আসে না বন্ধুগণ এই যে ঘটনা মোহাম্মদ পৃথিবীতে জন্ম নেওয়ার আগে নারীর অবদান যে নারী পেটে ধারণ করবেন মোহাম্মদের ধারাবাহিক বাস্তবতা তিনি কে হ্যাঁ বন্ধু আমরা জানছি নিজেদের মধ্যে প্রল করার জন্যে তবে একটি বিরতি নিচ্ছি ফিরে আসছি এক্ষুনি ইনশাআল্লাহ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 आल्ला छ पुन सम्प्रचार बारोटाये निश्चय दास रोबार मंगलवार और शुक्रवार বন্ধুক ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আমরা বলছিলাম সেইদিন ইসমাইল আলীহালামের স্ত্রী দ্বিতীয় স্ত্রীদা আলাইহা আসসালাম তিনি আগন্তক বৃদ্ধের সাথে সম্মানের সাথে কথা বললেন রব্বুল আরামিনের প্রশংসা করলেন যা তাদের খাদ্য পানীয় তা বললেন আগন্তক দোয়া করলেন নসিহত করে গেলেন গৃহকর্তাকে ফিরে আসলে বলবা ঘরের চৌকার যাতে যত্নের সাথে হেফাজত করে রাখ ফিরে আসলেন শিকার শেষ করে ইসমাইল আলিহালাম তিনি জানতে চাইলেন কেউ কে এসেছিলেন আমার খোঁজে এ ভাগ্যবতী নারী বলেন হা এসেছিলেন সুদর্শন এক বৃদ্ধ পুরুষ তিনি জানতে চাইলেন আপনি কোথায় আমি বললাম আপনি শিকারে তিনি জানতে চাইলেন আমরা কেমন আছি আমি আল্লাহ প্রশংসা করে বললাম আমরা ভালো আছি তিনি জানতে চাইলেন আমরা কি খাই আমরা খাবি খাবারের কথা বললাম তিনি দোয়া করলেন বরকতের জন্যে ইসমাইল আলী ইসলাম তিনি কেউ নসিহত করে গিয়েছেন তখন সাইদা। এই ভাগ্যবতী নারী বলেন হ্যাঁ তিনি নসিহত করেছেন এই আপনাকে যাতে বলি ঘরে ফিরলে বাড়িতে এসে দরজার চৌকাতটাকে যত্নের সাথে হেফাজত করে রাখতে ইসমাইল আলী ইসালাম বললেন শুনো আগন্তক আমার পিতা ইব্রাহিম আলী ইসাল্লাম আর দরজার চৌকাত মানে তুমি বলেছেন আমার পিতা যাতে তোমাকে হেফাজত করে সংরক্ষণ করে রাখে। কারণ ওই নারীর গর্বের বাস্তবতায় ইসমাল আলী ইসলামের বংশে তার ঔরস থেকেই পৃথিবীতে জন্ম নেবেন মোহাম্মদ বন্ধুগণ সাঈদার গর্ব থেকেই পৃথিবীতে আসছেন মোহাম্মদ সাল্লু পর্দা উলঙ্গ নষ্ট প্রষ্টার গর্ব থেকে তো পৃথিবীতে ভালো মানুষ জন্মায় না ওর আনালকে তুলে ধরেছেন সেদিন তিনি আমার রব এই পৃথিবীতে একটা কাফের কেউ তুমি বাঁচতে দিও না হোম যদি তুমি কাফের দের কে সুযোগ দাও অবকাশ দাও বন্ধুগণ ওর আনানোয়াটা তুলে ধরেছেন কারণ এই পৃথিবীতে কোনো ভালো মানুষ দুষ্ট সভ্যতাহীন দুরাচারী ডাকাতের নসল থেকে আসে না মহাম্মদ সাল্লী এই পৃথিবীতে এসেছেন সর্বশ্রেষ্ঠতম বংশধারা থেকে এটি বর্ণনায় রয়েছে বলেছেন আমি পৃথিবীর পূর্ব থেকে দিগন্ত চষে দেখেছি পূর্ব পশ্চিম সকল দিগন্তে চষে দেখে এই পৃথিবীতে মোহাম্মদ সাল্লাম যে বংশে জন্ম নিয়েছেন এর চেয়ে উত্তম বংশধারা আর খুঁজে পাইনি বন্ধু নিজের বংশটা নিজেকে সংরক্ষণ করতে হবে হেফাজত করতে হবে নিজের বংশ তারা যে ধ্বংস করে দেয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমান হচ্ছে ধ্বংস করে আজকের পৃথিবীতে কেন ভালো মানুষ নাই আজকের পৃথিবীতে কেন আদর্শ মানুষ নাই আজকের পৃথিবীতে কেন হাহাকার কেন অত্যাচার জুলুম আর নির্যাতনে ভরে যাচ্ছে কবির ভাষায় তখ্তে তখ্তে আজ কম মেলা কেন আজ পৃথিবীর সকল তখ্তে কম মেলা বসেছে কারণ বংশধারা সংরক্ষণ করা হচ্ছে না মোহাম্মদুসাল্লাম শ্রেষ্ঠতম বংশধারায় পৃথিবীতে জন্ম নিয়েছেন যেমন পিতৃ কুল তেমন মাতৃকুল একজন দুইজন না ধারাবাহিক ভাবে দেখুন জন্ম আর হাজার হাজার বছর আগে ইসমাইল আলী সাল্লাম তার বংশধারাকে আল্লাহ সুফান কেমন করে সংরক্ষণ করলেন আর হ্যাঁ ইসমাইল ইসলাম নিজে এবং তার পিতা ইব্রাহিম আলী ইসলাম কেমন ভাবে বংশধারা সংরক্ষণ করার জন্য স্ত্রীও নির্বাচন করেছেন আমরা তো আজ উলঙ্গ, পেহায়া, উলঙ্গল পয়সা থাকলেই সব এদেরকে পুত্রবধূ বানান মেয়ে বানান স্ত্রী বানান যে উলঙ্গ তার চারটা উলঙ্গ যারা কিছুই জন্মাবে না যে দুষ্ট তার চারটা দুষ্টা কিছুই জন্মাবে না যে সভ্যতা তার মধ্যে সভ্যতাহীন চরাকে যে জন্মাবে না সিরাতের আঙ্গিনায় এটি একটি বড় শিক্ষা বন্ধুগণ বলতে পারেন কেন সিরাতের আঙ্গিনায় এই কথাগুলো শুনুন রসুল নিজের সার্টিফিকেট দিলেন বংশ দ্বারা যারা ধ্বংস করে দেয় এই ইংরেজির শিক্ষিত সাধারণ সর্বসাধারণরাও সবাই বলেন মানি ইজ লং ইজ লাকয়সা হারিয়ে গেল কিছুই হারালো না Health is lost, something is lost. Shorir shash to hariyya kello, Kichu lost hul. Our character is lost, everything is lost. Char chori to nai tar kichu hi nai. Allah subhanahu wa ta'ala Muhammadun sallallahu alayhi wa sallam ke matrikool pitrikool dhuidik teke oti shammani to shurukki to bangshe janma dilen. Amadir rabbul anameen emon kunu bebashta kore chen, bahamadir ke adesh kore ha bandu shunur. Allah subhanahu wa ta'ala মানব বংশধারাকে সুরক্ষিত সংরক্ষিত রাখতে এবং এই আমানতকে যথাযথ রাখতে এটি মানুষকে নিজের চরিত্র হেফাজত করতে যেমন বলেছেন টি চরিত্রবান জীবন সঙ্গিনী আর সন্তান সন্ততির জন্য দোয়া করতে শিখিয়েছেন আর এই দোয়াটা সন্তান জন্ম হয়ে অবাধ্য হওয়ার পরে নয় বিবাহ করে ফেলার পরে নয় বরং আ জন্ম জন্মের সৌরতুল ফোর খান এর চুয়াত্তর নাম্বার আয়তের আলমিন শিখিয়েছেন বন্ধু দোয়াটা কি পারেন আল্লাহর শিখুন করুন সিরা এর আর বসে রসুল্লাহ আলী সত্যিকারের শ্রেষ্ঠ উন্মত তৈরি নিজে হুন। সন্তান করুন আর এই জন্যে আজন্মদুয়া করুন নিজে একা তো পারবেন না আপনি নারী হন আপনার জন্যে নর আপনি নর হন আপনার জন্য নারী আপনি পুরুষ হন আপনার জন্য মহিলা আপনি মহিলা হন আপনার জন্য পুরুষ অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুইজন মিলেই তো পরিবারের ভিত্তি বংশের ধারা সূচনা হয় আর নিজেকে সংরক্ষণ করুন হেফাজত করুন নিজের জন্যে উত্তরাধিকারীর জন্যে পূর্বপুরুষদের আমানত রক্ষা করে করে খেয়ানতকারী হয়ে নয় আর এটা কাছে জীবন সঙ্গী এবং সন্তান সন্ততি করে চোখ জড়িয়ে যায় মন করে আর বংশধারা সংগ্রহ করে নিজেকে হেফাজত এবং জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া করতে শিখিয়েছেন এই বলে রবি وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرَضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِ إِنِّي تُبْتُ إِلَيْكِ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ شو تلقم بندو مكست کرو شکون در بار نبو بيتش هي ني جدير مد نبو و تير عدر ش هي. رسول سمير جاترت اموت حوار پرتو يبون ني جير بانش در كو تيری كورت رب العالمين بار بار শিখিয়েছেন বলো আমার বান্ধা আমাকে তৌফিক দাও ওই শকর্ নিয়ে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে যা আমাকে আর আমার পিতা মাতাকে দিয়েছো আর আমাকে এমন ভালো কাজ করার তৌফিক দাও যাতে তুমি খুশি হয়ে যাও জীবনের পবিত্র আঙ্গিনায় থেকে তার জন্ম পূর্ববর্তী বংশ দ্বারা সংরক্ষণের বাস্তবতা শুনে শুনে আসুন না আমরা গুলাম হয়ে নিজেরা নিজেদের বংশধারা হেফাজত করি রসুলের সত্যিকারের উন্মত হিসেবে নিজে হই নিজের সন্তানদেরকে ধন্য করিমিন এই পৃথিবীটাকে ভালো মানুষ দিয়ে ভরে দিন অনাচারী কমপক্ষ থেকে পৃথিবীটাকে আল্লাহ হেফাজত করুন আমিনা আইন্দি তবাকাল اللهم صل على محمد صلى الله عليه সেডা্যে <Sess> আারে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 कखो एक सहाज मानुष्टर मुखे हसीि फोटाते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 थ्री जीरो जिनो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डॉलर अट्ठ नंबर जरोो डबल वन थ्री टू थ्री जीरो थ्री टा पाठ मेल कर